আপন তুমি ভাবেলে যাদের সারা জনম ভাবে যাদের সারা জনম কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবেই পর ও কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর আপন তুমি ভাবেলে যাদের সারা জনম আপন তুমি ভাবিলে যাদের সারা জনম কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর ও কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর কত জনা আছে তোমার প্রাণেরও আপন কত ভালোবাসো তুমি তোমার বাছা ধো কত জনা আছে তোমার প্রাণের আপন কত ভালোবাসো তুমি তোমার বাছা ধন সবাই তোমায় ভুলে যাবে সবাই তোমার সবাই তোমায় সবাই তোমায় ভুলে যাবে হয়ে সবাই পর কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর ও কেউ যাবে না তোমার সাথে যাবে পর। তুমি যাদের সারা জনম তুমি ভাবেলে যাদের সারা জনম ভর কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর ও কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর হাসি গানে কাটাও সময় কাটাও কতবেলা সব কিছু হারি তুমি থাকবে যে কেলা হাসি গানে কাটাও সময় কাটাও কতবেলা সব কিছু হারে তুমি থাকবে যে কেলা বন্ধু নাই রে স্বজন নাই রে বন্ধু নাই রে বন্ধু নাই রে বন্ধু নাইরে স্বজন নাইরে গহিণা ধারে ঘর তোমার সাথে হয়ে যাবে পর ও কেউ যাবে না তোমার সাথে হয়ে যাবে পর আপন তুমি ভাবেলে যাদের সারা জনম ভ तुम्हारे साथ क्यों जाओ जा